وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَازَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ يَاقُبْ <تصفيق> عَلَيْهِ السَّلَامُ جَقُنْ ছেলেরা দ্বিতীয়বার সবকিছু নিয়ে গেল এবং বনিয়ামিনকেও রেখে দেওয়া হলো শোক তো আরো কয়েক গুণ বেড়ে গেল খুব আফসোস করতে থাকলেন তারপরে তিনি আল্লাহর করতে থাকলেন যে আল্লাহ আমাকে তুমি আহ একটা উপায় বের করে দাও মিলিয়ে দাও কারণ আমি তো তোমার ইশারা পেয়েছি তারা তো মরে যায়নি কোথায় কিভাবে আছে আল্লাহ আমাকে মিলিয়ে দাও উনি খুব কান্নাকাটি করছেন ওনার কষ্ট দেখে এমনকি তিনি অন্ধ হয়ে গেলেন চোখের জোতিও হারিয়ে গেল ইসুপের শোকে তখন সবাই তারা বলল যে আপনি এত বেশি শোক করতে করতে নিজেই আপনি দুর্বল হয়ে যাবেন হালাক হয়ে যাবেন মরেই যাবেন আপনি এত কান্নাকাটি কেন করেন এত দুঃখ কষ্ট কেন দেখান তিনি বললেন দেখো তোমাদের কারো কাছে দুঃখ কষ্ট অভিযোগের কথা তো আমি বলি না আমি কার কাছে বলি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমার দুঃখ কষ্টের কথা আমার শেখায় কিছু থাকলে আল্লাহর কাছে পেশ করি দুঃখে পড়লে আল্লাহর কাছে কথা বলার কোন আপত্তি সেটাই বান্দার জন্য কল্যাণ দুনিয়াতেও সান্তনা পাওয়া যাবে আর আখেরাতেও এই দোয়ার বিনিময় অনেক কিছু পাওয়া যাবে আর পরে তিনি বলেন ও আলম আল্লাহ আলামুন আমি আল্লাহর কাছে এমন কিছু জানি যা তোমরা জানো সে সুখবর আছে এই কষ্ট হবে তাও করলেন এরপরেও তিনি বললেন তোমরা একটু চেষ্টা করো খোঁজো তো আল্লাহর উপরে করলে চেষ্টা করা দরকার আছে কি আবার আছে ওই যে ওই সাহাবের কথা মনে আছে আপনি তো খুব তাওকালের কথা বলছেন ও ভাইয়াল আল্লাহ হাসপু যে ব্যক্তি আল্লাহর করে আল্লাহ তার জন্য হেফাজত করবেন কি মনে হয় তিনি বলেন একেল হা তাক্কাল আল্লাহ আগে উটটাকে বাঁধ তারপরে আল্লাহর কাছে তা অকাল কর তাহলে দুনিয়ার করণীয় কিছু আছে আল্লাহর অকালাম আর ছেলেদেরকে আবার বললেন সাতাশ নম্বর আয়াতে ইয়াবু হে সন্তানগণ তোমরা আবার যাও খোঁজ ইউসুফ আর তার ভাইকে কোন রকমে পাওয়া যায় কিনা ভাইকে তো মিশরের আজিজ আটক করে ফেলেছেন বুঝতে পেরেছি তাকে আবার উদ্ধার করা যায় কিনা আর ইউসুফ পাওয়া যায় কিনা একটু চেষ্টা না। রহমত থেকে তোমরা বঞ্চিত শুধুমাত্র কাফের গন আল্লা রহমত থেকে নিরাস হয় হতাশ হয়ে যায় কারণ আল্লাহর কাছে তাদের পাওয়ার কোন আশা নেই তারা ইমানই আনে না কিসের করবে আর আমরা যেহেতু আল্লাহ আমাদের আছেন বিশ্বাস করি আল্লাহরফে তা করে আশা করে তোমরা খুঁজতে থাকো এখন তাদের রওনা করে দিলেন রওনা করে দিলেন এখন তো টাকা পয়সাতে বেশি কিছু নাই রেশন কিনতেও কিছু পয়সা দেওয়া লাগে সাবসিডাইজড প্রাইস হইলেও নিয়ন্ত্রিত মূল্য কিছু দেওয়া লাগে এখন তারা তো খুঁজে খুঁজে নিয়ে গিয়েছিল কিন্তু পরে দেখলো যে ওগুলো আবার ফেরত দেওয়া হয়েছে তাই হোক এবারে কিছু খোঁজ করে যখন তারা তার সঙ্গে দেখা করতে তার কোর্টে হাজির হলেনজিজ হে আজিজ মিশরের অধিপতি মেসানা ওহলান আব্দুর আমাদের কষ্ট দুঃখ তো অনেক বেড়ে গেছে অভাব অনটন্ত এই সাত বছরের ভিতরে এখন আরো তুঙ্গে উঠছে এত কম মূল্য নিয়ে খুবই অল্প কিছু নিয়ে আসতে পারছি আমাদের দেওয়ার মতো রেশনের মূল্য পে করার মতো আমরা কিছু আনতে পারিনি তেমন ভালো কিছু অল্পই আনছি ফাউ ফিলান অল্প আনলেও এটা কবুল করে একটু পরিপূর্ণভাবে ভাবে তার মানে হয়তো পয়সা করি কোয়ালিটি ওয়াইজ ইস নট দ্যাট মাছ তা আপনি একটু এটা একটু বেশি করে দিয়ে দেন আর করেন না আপনারা একটু করেন সেটাও দেন কিছু যারা সদ্গা খায়ের করে আল্লাহ তাদেরকে অনেক বেশি যা দান করেন তো এখন তারা তো বলতে পারতো যে যাক আল্লাহ না বলে আল্লাহ তারা যারা দান করে তাদেরকে বেশি করে দান করেন বেশি করে যা দিন বলেছে যে তারা তো নবীর আসছে কোন দেশ থেকে মিশর থেকে আর ফিলিস্তিনে যে এই ইসুব আলাহাম আছেন এখানের অরিজিনাল বাচ্চা কিন্তু মুসলিম ছিল না এবং তারা জানে এই ফিলিস্তিন এলাকার কেন আন প্রদেশের এলাকার এই আল্লাহ কায় তখনও তারা মনে করে এরা সব অমুসলিম কারণ ওই সরি ওনারা তো মুসলিম কিন্তু ইসুফ আল্লাহ আসেন এইখানকার বাদশাহ তাদের লোকদের দিনদারি কুফরি। তো এরা তো আল্লাহকে টিনে না যাচা করল্লা খায় না অমুসলিমদের এরকম দোয়াও করবেন কিনা সেটাও মুশকিল হিসাব নিকাশ করে বলেন সব খায়র করলে তো আল্লাহ তাদেরকে বেশি করে দেয় তার মানে আপনি পাইলে পাবেন না পাইলে গেলো আমরা কোনো দায়িত্ব নেই না ডোয়া ঠিক মতো করলাম না বেঠিক হলো তো কিছু দোয়াও বোঝা গেল আবার সরাসরি শরীরে আছে কি না তাদের জন্য দোয়া করা এটা সেটা মাঝামাঝি কথা ছেড়ে দিয়েছেন দৃষ্টি আকর্ষণ করলে যে দেয় আল্লাহ তাকে অনেক দেয় এই কথা আর কি সেটা দুনিয়াতেও দিতে পারে আখড়াতে দিতে পারে যারা কাফের তাদেরকে তারা দুনিয়াতে অনেক দান খরচ করে এমন কাফের বেদিন আছে আসে না তাদেরকে আলাদা কোথায় দিবেন দুনিয়াতে দিবেন না আখেরাতে দিবেন দুনিয়াতে দিবেন কারণ আখেরাতে পাওয়ার উপযুক্ত না এখন এই বেসারা দিন দাঁড়িয়ে না নাই ইসুফ আল্লাহ নিজের পরিচয় দেন নাই এইভাবে কথাটা ছেড়ে গেল এখন এদের এই কথাগুলো শুনে তাদের এই অবস্থা দেখে ইসুফ আলসাম মনে এমন দুঃখ বেদনার জেগে উঠল এখন তিনি একেবারে এইবারে তিনি ব্রাস্ট হওয়ার অবস্থা আর কি বিস্ফোরণ ঘটে গেল তারপরে এই সময় আল্লাহ তালার মর্জি হয়েছে হয়তোবা তখন তিনি বললেন পরবর্তী আয়াতে জাহিলুন তিনি বললেন তোমাদের কি জানা আছে তোমরা কি ব্যবহার করেছিলে ইউসুফের প্রতি আর তার ভাইয়ের প্রতি যখন তোমরা খুবই মূর্খ ছিলে। কি অন্যায় আচরণ করেছ এটা তোমাদের মনে আছে জানা আছে এই কথা শুনে তারা হতবাক কি কয় ব্যাপার কি মনে হয় আপনি তো বোধ হয় ইউসু আরে তুমি ইউসুফ নাকি অল আনা ইউসু আহা গা তিনি বলেন আমি তো ইউসুফ আর এই বেনি আমার ভাই তো তারা যে বলল এখানে উত্তর যে আপনি তো বোধহয় ইউসুফ এটা কি তারা জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করেছে না এটা হল লেস্টেম মানে হাই হাই আপনি ইউসুফ আপনি ইউসুফ নাকি মানে এই এত বড় সান আল আপনাকে দিয়েছে এই কথাটাকে এখানে ফুটিয়ে তোলা উদ্দেশ্য হয় ইউসুপ আপনাকে আল্লাহ এখানে নিয়ে এসেছে এখন তাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে উনি ইউসুফ নামটা উচ্চারণ করেছে এখন তাদের কাছে ভ্যারি ক্লিয়ার হয়ে গেল এরপরে তিনি নিজে বললেন যে হ্যাঁ আমি হচ্ছে ইউসুফ আর তিনি হচ্ছেন এই হচ্ছে আমার ভাই বেন ইয়ামিন তাদের প্রতি যে দুজনকে তোমরা এত কষ্ট দিয়েছ এই মুহূর্তে ইসুফ আল্লাহাম এই নিজেকে পরিচয় ফাঁস করে দিলেন প্রকাশ করে দিলেন কারণ তিনিও জানছেন যে আর সহ্য করতে পারছি না আর বাবা এত কষ্ট করছে আমার শোকি জানি এরপরে খাওয়া দাওয়া রেশনের অভাবে আর কতক্ষণ তবে ইমা ইবনি কে রহমতুল্লাহ আলহি বলেন যে প্রথম দুইবার এটা তো তৃতীয় সফর ভাইদের প্রথম দুইবারে কেন তিনি ধরা দিলেন না তো তিনি বলেন কে রহমতুল্লাহ আলহি যে এটা সম্ভবত আল্লাহ নির্দেশ ছিল কারণ নবীরা কোনো কাজ আল্লাহর বাইরে করেন না নিশ্চয় এর মধ্যে আছে আর নবীরা যেহেতু আল্লাহ তালার ইশারা ইঙ্গিত সব কাজ করে থাকেন থার্ড টাইমে আল্লাহ তালা ওনাকে অ্যালাউ করেছেন এজন্যই তিনি এখন প্রকাশ করে দিয়েছেন এরপরে তিনি কন্টিনিউ করেন আরেকটি কথা বলতে পুরস্কারকে প্রতিদানকে পাওনাকে স্বভাব কে কখনো বরবাদ করে দেন না নষ্ট করে দেন না তো আমরা তোমরা অনেক দুর্ব্যবহার করেছ সৎ ভাইদের প্রতি আমার প্রতি আমিনের প্রতি আমরা চেষ্টা করেছি অন্যায় না করতে সবর করেছি করব তোমাদেরকে কোনো শাস্তি দেব না কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং সবর করে তার জন্য আল্লাহর কাছে বিরাট পুরস্কার আছে আমি ওইটা হারাবো না আমি তোমাদের এই প্রতিশোধ নেব না পালু হা তারা বললো একই জিনিস আল্লাহর কচন তারপর কখনো বলে অল্ল কখনো বলে বিল্লাহে কখনো বলে তাল্ল আল্লাহর কচন যে ভাইরা সবাই বলে বসলো আল্লাহর কসম যে আল্লাহ আমাদের তুলনায় আপনাকে অনেক বেশি পছন্দ করেছেন অগ্রাধিকার দিয়েছেন আপনাকে বাসাই করেছেন এই দেওয়ার জন্য ইন যদিও আমরা আপনার প্রতি এই অবিচার করে হিংসা করে যে কষ্ট দিয়েছি আমরা অনেক বড় অন্যায় করেছি মস্ত বড় ভুল করেছি আমরা তারা এই কথা বলে ফেলল এখন তো তারা অপরাধী স্বীকারী করে ফেলেছে অস্বীকার করার তো নেই ধরা পড়ে গেছে এখন তাদের কি গতি হবে তিনি বললেন আজকে আমি তোমাদেরকে অনেক বেশি ভৎসনা করব না অনেক বেশি বকাবকি করব না আমার মনের কষ্ট সব তোমাদের প্রতি আমি এখন ছুঁড়ে মারব না তোমাদেরকে শাস্তি দেওয়া অথবা তোমাদেরকে আমার মনের সমস্ত রাগ সবগুলো আমি এই দিকে যাব না করবো তিনি হচ্ছেন অত্যন্ত বড় দয়ালু মেহরবান অতি সদয় আমি আশা করি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন তাহলে তিনি কি করলেন প্রথমত শাস্তি দিলেন না হাতের কাছে পেয়েছেন কি কষ্ট দিয়েছে মেরে ফেলার মতো কুয়ায় ফেলে দিয়েছে তার আগে কত অনেক কষ্ট দিয়েছে তখন বিদ্বেষ নিশ্চয় এরকম ভাবে কষ্টে রেখেছে কিন্তু প্রতিশোধ নিলেন না এক নম্বর দুই নম্বরে ক্ষমা করে দিলেন তিন নম্বরে তাদের জন্য দোয়া করলেন সুভান এই হলো অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা কোনো দুশ্মন আমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু আমরা যখন আল্লাহ তালা আমাদেরকে ভালো পজিশন দিয়েছে দুশ্মনকে এক হাত দেখানোর সুযোগ হয়েছে কিছু এবারে তার উপরে আমি প্রতিশোধ নিতে পারি তখন কি করি আমরা চান্স পাইলে প্রতিশোধ নিয়ে নেই সুযোগ ছাড়ব কেন এইটা আমাদের মাইন্ডে আসে কিন্তু নবী ইউসুফ আলাইসাল্লাম সেখানে কত বড় দিলের পরিচয় দিলেন কার হলে এরকমই করতে হয় এরাই হলো মস্যিন আমাদের জন্য সুযোগ আসে যখন এরকম সুযোগ আসে যে আমরা এই প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেই। তাহলে দেেরাতে অনেক অনেক কিছু পাবো কিন্তু যে আজকে আমাকে কষ্ট তাকে শাস্তি দেওয়ার সুযোগ আসে হয়তো দেওয়াটা যায় হতে পারে যদি নিয়মকানুন অনুযায়ী কিন্তু আমি যদি তাকে এই কষ্টটা না দেই তাহলে আমার আল্লাহর কাছে অনেক বড় পাওনা আছে ইসুফ আল্লাহ ইসলামের ক্ষমার ঘটনা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের জীবনে একসময় আসে কিভাবে তিনি যখন মক্কা বিজয় করলেন সমস্ত কাপিরার এই ঘরে হাজির তিনি বলে দিয়েছেন এই ঘরে যারা হাজির থাকবে তাদেরকে কিছু করা হবে না সাধারণ ক্ষমা তমুকের বাড়িতে যেখানে থাকবে আবু সুবেনের ঘরে থাকলে সাধারণ ক্ষমা ইত্যাদি শুধুমাত্র দি একটা ক্রিমিনাল দুই চারটা ক্রিমিনাল সাহায্য সবাইকে মাফ করে দিয়েছেন দেওয়ার আগে মক্কার লোকেরা দেখলো মোহাম্মদ সাল্লাহাম এখন চলে আসছে কা বাঘরের ভিতরে সঙ্গে তার লোকজন তাদেরকে সবাইকে ডাকলেন আসো বস সবাই এখন তিনি ওনাদেরকে অ্যাড্রেস করলেন কি বলে মা তাদের নুন মা তোমাদের কি ধারণা আমার ব্যাপারে এখন আমি তোমাদেরকে কি করব বলে তোমাদের মনে হয় আমি এখন তোমাদেরকে কি করতে পারি কি ধারণা করছ কালু খাই তারা বলে তোমার কাছে কিছু ভালোই আশা করি আখুন কারিম ও ইবনু আসিন কারিম তুমি তো আমাদের কত একজন অত্যন্ত ভালো মানের ভাই আমাদেরই এক ভাই তুমি কারিম অনেক বড় দিলের মানুষ তুমি ও ইবনু আসিন কারিম তোমার বাবাও ছিল আমাদের অত্যন্ত প্রিয় এক ভাই বড় দিলওয়ালা ও কাদ কাদের এখন তো আপনার হাতে পুরো ক্ষমতা এসে গেছে এখন আপনি যা খুশি তাই করতে পারেন যদি আমাদের আশা আছে যে আপনি ভালো কিছুই করবেন তখন তিনি জবাব দিলেন কামা ইউসুফ আমি এটাই বলবো যেটা আমার ভাই ইউসুফ বলেছিলেন তার ভাইদের প্রতি কি বলেছিলেন শ্রীবালাই কুমলি আজকে আমি তোমাদের প্রতি কোনো জিঘাংসা চর্চা করব না কোনো প্রতিশোধ নেব না কোন বদলা নেব না তাদেরকে তিনি ক্ষমা করেন ইসুব আল্লাহাম এই কথাবার্তা হয়ে গেল এখন তো ওনার আর দেরি করা সুযোগ নেই এখন আব্বা আমাকে দেখতে হবে সবাইকে দেখতে হবে সবাই কষ্টে আছে তখন তিনি জলদি করে পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি আব্বা আমাকে নিয়ে দিয়েছে রাজমহলে আল্লাহ আমাকে ঢুকিয়ে দিয়েছেন সবাইকে নিয়ে আসো এলিয়াবিব আমার এই গায়ের জামাটা নিয়ে যাও তোমরা আর প্রথমে গিয়ে যদি আমার বাবার চোখের মধ্যে আব্বাকে আল্লাহ চক্ষুর দৃষ্টি খুলে দেবেন আবার তিনি আবার দেখতে পাবেন অন্ধত্ব দূর হয়ে যাবে তোমাদের সবাইকে পরিবারের যা আসে আমাদের জ্ঞাতি গোষ্ঠীর সবাইকে নিয়ে আসাম এই কথা শুনে ভাইরা তো এবারে মাশা আল্লাহ মার মার করে চলে আসতেছে দৌড়ে চলে আসতেছে বাবার কাছে সবাইকে নিয়ে যাবে তাদের দুঃখের জিন্দিগি শেষ হয়ে যাবে আর সুব্যবস্থা হয়ে যাবে বাবার কাছে থেকে এখন ধরা পড়ে তো গেছেই এখন এক হবে আসছে যেই তারা ফিলিস্তিনের ভূমি ত্যাগ করে মিশরের ভূমিতে ঢুকেছে তখনই ইসুফ আল্লাহ ইসুফের পিতা ইয়াকুব আল্লাহ সাল্লাম বলছেন মিশর থেকে ফিলিস্তিন দিকে ঢুকছে এই বর্ডার পার হওয়ার সাথে সাথেই ইয়াকুব আল্লাহ সাল্লাম বলছেন আমি তো ইউসুফের গন্ধ পাচ্ছি ইসিবের গান আমার নাকি আসছে তোমরা আশেপাশে যারা ছিল ওরা তো এখনো আসছে এসে পৌঁছেনি বাড়িতে আশেপাশে যা আছে ভাই ভাতি যা আরো আত্মীয় এরা বলছে এদেরকে বলছে তোমরা যদি মনে না করো যে আমি ওদের পাগল হয়ে গেছি কিনা আমার মাথা ঠিক নাই কি বলি উল্টা পাল্টা তোমরা এরকম হয়তো ভাবতে পারো তাই না কিন্তু আমি ইসিপের গন্ধ পাচ্ছি ইসুপ তো বোধহয় বেঁচেই আছে ইসুব আবার একদিন আসবে তারা তো মানে ইসুব মোর কবে সাফ হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে উনি এখন ইস্যুফের এই স্লোগান ছাড়তে না আপনি আপনার পুরনো কাসুমদের মধ্যেই আসেন তারা এখন আসছে দ্রুত একজন আরো তাড়াতাড়ি যে দিয়েছে কোন কোন রেওয়ায় আছে তার নাম হচ্ছে ইয়াহুদা ইয়াকুব আলাইসালামের এই বারো সন্তানের মধ্যে একজন নাম ছিল ইয়াহুদা যেখান থেকে এই ধর্মের পর ইয়াহুদিকে তার বংশের ধারায় এই ছিল সেই আসলে প্রথমবার জামাকে নিয়ে রক্ত মাখিয়ে একটা ভেড়াকে জবাই করে সেই রক্ত নিয়ে আসছিল এই যে ক্রাইম করেছে সে বললো হয়তো বাকি ভাইদেরকে শোনো আমি ওই ক্রাইম করেছে আবারকে ওই জামা দেখিয়েছি এই জামার দায়িত্ব আমাকে দাও তোমরা আস্তে আস্তে আসো আমি দৌড়ে গিয়ে এইটা নিয়ে আব্বার কাছে দেই তিনি যদি আমার আল্লাহ আমাকে মাফ করবে সে দৌড়ে আসছে এসে যখন আসলো এসেই বাবার চেহারার মধ্যে চালাক ছুঁড়ে মারল জামাটা বা সিংহরা তিনি দৃষ্টিশক্তি ফেরত পেলেন চক্ষু খুলে গেল এরপরেই তিনি মন্তব্য করলেন আশেপাশে যারা ছিল তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি আমি এমন কিছু আল্লাহ থেকে জানি যা তোমরা কখনো জানতে পারি তোমাদের জানার সুযোগ হয়নি এই ঘটবে কিছু একটা আল্লাহ আমাকে এইরকম একটা হব দিয়েছিলেন কি ঘটবে কখন ঘটবে তা অবশ্য আমি জানি না কিন্তু আমাকে আল্লাহ ইশারা করেছেন আমি হয়তো একদিনকে একদিন ইসবকে ফেরত পাবো তারা বললেন হে আমাদের পিতা আমাদের গুণাগুলার জন্য আল্লাহর কাছে একটু আপনি মেহরবানি করে ক্ষমা চান আপনি আল্লাহর নবী আপনার দোয়া আপনার ফরিয়াদ আল্লাহ কবুল করবেন ইন্না কুন্না খত আমরা বড়ই ভ্রান্তিতে ছিলাম অনেক ভুল করেছি বড় ভুল করেছিলাম আমরা আপনি আল্লাহর কাছে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য মেহরবানি করে দোয়া করতে থাকেন তিনি বললেন আমি অচিরেই আমার রবের কাছে তোমাদের জন্য দোয়া করব। কারণ তিনি নিশ্চয়ই অনেক ক্ষমাশীল এবং তিনি অনেক দয়ালু তো কোন কোনো তাফসিল এসেছে যে তিনি জানেন কোন সময় দোয়া বেশি কবুল হয় ওই সময় তিনি দোয়াটা করবেন কোন সময় বেশি কবুল হবে শেষ রাতে যে ওই সময়ের জন্য তিনি তাদেরকে ইশারা দিয়েছেন যে ওই সময় আমি আল্লাহর কাছে দরখাস্ত দেবো যখন আল্লাহ তালা জমিনের কাছে চলে আসেন এসে বান্দাদেরকে বলেন হে বান্দা কার কি এখন চাও বলো কষ্ট আছে আমার কাছে তোমার কষ্ট দূর করব। গুণা আছে আমার কাছে তবা করে বলো এখন আমি তোমার গুণা মাফ করে দেব। আমরা অনেক সময় আমাদের বিশ্বাস হয় যে আল্লাহ এইভাবে দিতে পারেন আমি একলা বললি মসজিদের মধ্যে মাইকে অ্যানাউন্স করে দোয়াটা চাইলে অনেক বিরাট কাজ হয়ে যাবে কি মানে ভাই আল্লাহ কোনটা বলেছেন আল্লাহ এতে এত পছন্দ করেন চোখের পানি ফেলে বান্ধা আল্লাহর কাছে করজোড় চাইতে থাকবে নিজেকে ছোট করে হাউমাউ করে কান্দবে মাইকের মধ্যে সবার সামনে কান্না আল্লাহ বেশি পছন্দ করেন আমি একলা অন্ধকারে আল্লাহ খাসে কানলে আল্লাহ বেশি পছন্দ করেন কোনটা পছন্দ করেন বেশি এই জন্য মুনাজাত মোনাজাত বলে না মোনাজাত মুজাত হলো কানে কানে কথা বলা একান্ত কথা বলা গোপনীয় ভাবে কথা বলা এর নাম হলো কি মোনাজাত আমাদের কাছে মোনাজাত মাইকের মধ্যে চোখের পানি নিরিবিলি আল্লাহর কাছে থেকে একান্তভাবে ভাবে প্রাইভেটলি আল্লাহর কথা মনে করে আল্লাহ এ কথা শান উচ্চারণ করে আল্লাহর সামনে যখন কারো চোখের পানি এভাবে দরদর করে নেমে আসে তাকে আল্লাহ আরো সেয়াকুব আল ইসলামের এই ঘটনা থেকে এখন তাড়াতাড়ি করে সবাই তিনি বলে দিয়েছেন যে সবাইকে চলে আসতে বলো সবাইকে আর দরকার নাই এই ফিলিস্তিনে অভাব অনটন্য কষ্ট করার আল্লাহ তালা আমাকে এই রাজবাড়ির সান দিয়েছেন এখানে নিয়ে আস সবাইকে সবাই প্যাক করে রওনা হয়ে যাচ্ছেন এবারে মিশরের দিকে যখন মিশরের প্রবেশ করলেন ইস আলা ইসলামের সঙ্গে দেখা সবাই ঢুকে পড়লেন আলাই হ্যা প্রথমেই তিনি এগিয়ে আসছিলেন নিজে ওয়েলকাম করতে এগিয়ে আসছিলেন এসে নিয়ে তারপরে যখন দরবারে পৌঁছে গেছেন নিজে নিজের পাশে দুই পাশে মা বাবাকে বসিয়ে দিয়েছেন দিন পরে মা বাবাকে পেয়েছেন এরপরে তিনি আহ আহ আবহে প্রথমে যে ওইখানে অনেক দূর এগিয়ে গিয়ে তাদেরকে তিনি জড়িয়ে ধরলেন এগিয়ে নিয়ে আসলেন ওয়েলকাম করলেন আল্লাহ করে দিবেন এই ইন্ত হয়ে গেছে অত্যন্ত নিরাপদে আপনারা ঢুকে পড়ুন আর তিনি যে সিংহাসনীব চেয়ারে বসা আছেন গদিতে দুই পাশে মা বাবাকে বসালেন আর তিনি আছেন জন আছেন আর ওই সময় বসার সাথে সাথেই এই যে কয় ভাই আছে আর এগারো ভাই তারা সবাই মিলে সেচ দা করলেন সেচদা করলেন এখন এই যে সেচদা করলেন এটা একটা কোয়েশন আসে মানুষকে কেমন চেষ্টা করে মানুষকে সেদ্ধা করে অ্যালাউড আছে কিনা আমাদের এই শরীয়তে অ্যালাউড নাই অনেক ইমামরা মনে করেন যেমন আগের নবীর শরীয়ত গুলোর মধ্যে এইরকম মানুষকে সেজদা করার প্রচলন ছিল হুবহু আল্লাহর মতো আল্লাহকে যেভাবে সেজ্জা করে এইরকম নয় বাট অফ গোয়িং ডাউন এক ধরনের সেজা অ্যালাউড ছিল ওই শরীয়তে আদম আলাম থেকে শুরু করে ইসা আল্লাহামের শরীয় পর্যন্ত সমস্ত নবীদের শরীয়তে আল্লাহ এটাকে জায়দ রেখেছিলেন কিন্তু হিল মিল্লা এই মিল্লাতের জন্য এই উন্মতের জন্য এটাকে তিনি হারাম করে দিয়েছেন কিছু কিছু আগে নবীদের ছিল পরবর্তী পর্যায়ে মানসুখ হয়ে গেছে হয়ে গেছে বাতিল হয়ে গেছে যেমন আদম আলাহামের ছেলে মেয়েরা ভাই বোন বিয়ে শীতী করতো পরবর্তী পর্যায়ে কি হয়ে যায় এটা বাতিল হয়ে যায় কিন্তু এরপরে বেশ কিছুদিন অ্যালাউড ছিল যে এক ভাই এক পরিবারের দুই বোন বিয়ে করতে পারবে একাধিক বোন কে বিয়ে করতে পারবে পরে সেটাও বাতিল হয়ে যায় মানসুক হয়ে যায় ক্ষেত্রে তারপরে আখির নবীর ক্ষেত্রে আল্লাহলা এটাকে মানসুক করে দিয়েছেন ওনার উন্মতের জন্য এটা জায়জ নাই এবং এই ক্ষেত্রে একটা হাজি আপনারা শুনেছেন হয়তোবা যে সিরিয়া দেশে গিয়েছিলেন সামদেশে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি দেখলেন সাধারণ মানুষরা তাদের যে খ্রিস্টানদের যে পোপ আছে বা পাদ্রি আছে তাদেরকে সেজদা করে এটা তিনি দেখে আসলেন দেখে এসে যখন আবার মুদিনে আসলেন রসুল উল্লা সাল্লাহ কাছে তিনি ওনাকে সেজদা করা শুরু করে দিলেন তুমি কি করলো কি করছো কলা দেখলাম তারা তাদের পাদ ইয়ার্ল্লা আপনার তো কত উঁচু শান আছে সেজা পাওয়ার তারা সে পাইতে পারে আপনার শান তো আরো বেশি তখন তিনি বলেন যে না না লাউ কিন্তু আমিরান কারণ স্বামীর যে কত হক আছে স্ত্রীর প্রতি এই কারণে সেটা অ্যালাউ করতাম কিন্তু যেহেতু এই উম্মত কে আল্লাহ কোন মানুষকে চেষ্টা করার জন্য অ্যালাউ করেননি হবে কাকে আল্লাহ তাহালাকে তাহলে তিনি ওনারা ওই বারো এগারো ভাই আহ ওনাকে সেজদা করলেন তখন তিনি আল্লাহ তালার কাছে বললেন সে করল সম্মান দেখালো ইসালাম বললেন হে আমার পিতা এই যে এখন কাণ্ডটা ঘটে গেল সবাই আমরা জমায়ে থলাম এই ভাইগুলো আমাকে উনি চান তারা করে ফেলেছে ওই যে আগে ছোট কালে আল্লাহ আমাকে সে স্বপ্ন দেখিয়েছিলেন কমার তাই না কি দেখেছি আমি এগারোটি তারা দেখেছি সূর্য চন্দ্র দেখেছি তারা আমাকে দেখতে পেয়েছি ওই স্বপ্নের ব্যাখ্যা আজকে প্রতিফলিত হল আজকে কার্যকরী হলো হ্যাঁ এটা আমার পূর্বে দেখা স্বপ্নের ব্যাখ্যা বাস্তবে প্রতিফলিত হলি হাক আমার রব ওই স্বপ্নকে আজকে সত্য প্রমাণিত করলেন আখরাজানি আল্লাহ তালা আমার প্রতি এত এসান করলেন তিনি আমাকে জেলখানা থেকে বের করলেন আমি তো কুয়ায় পড়লাম সেখান থেকে বের হলাম আবার এ স্বীকৃত দাসত্ব হয়ে আবার জেলে ঢুকলাম সেখান থেকে আল্লাহ আমাকে বের করে কত সান দিলেন কত দায়িত্ব দিলেন ক্ষমতা দিলেন মিনাল আন আর আপনাদেরকে আল্লাহ তালা বাদ থেকে নিয়ে আসলেন বেদুইন জীবন থেকে ফিলিস্তিনের যে জায়গায় ইয়াকুবা আলা বসবাস করতেন সেটা ভেরি রিমোট কান্ট্রি সাইড মরুভূমির কোনো শহর এলাকাও না, সেখান থেকে রাজধানীতে আল্লাহ আপনাকে নিয়ে আপনাদেরকে নিয়ে এসেছেন এসব কিছু ঘটলো কিন্তু তার আগে আমার মধ্যে আর ভাইদের মধ্যে শয়তান একটা বিশাল ফেতনা ঝগড়া এবং দুশ্মনী লাগিয়ে দিয়েছিল শয়তানের কারণে আমার ভাইরা কত ধরনের কত কিছু করে ফেললো কিন্তু আল্লাহ আবার সবকিছু করলেন জমায়েদ করলেন আল্লাহ তিনি আদায় করছেন হাকিম যে আমার রব যা কিছু চান তিনি যে কি চান কত সূক্ষ্মানি যে আমাকে আল্লাহ একদিন অথচ ওই সময় শয়তান আমাদেরকে কি ফিতনায় ফেলে দিল্লাহ আলিমুল হাকিম যে তিনি আল্লাহ এত জ্ঞানী তার এত জ্ঞান এবং তার এত বুদ্ধিমত্তা বা তার এত ধরনের আল্লাহ করতে পারি না এই কথার পরে তিনি এখন আল্লাহর কাছে নিজেকে তিনি এখন তো অনেক বড় সম্মানের অধিকারী হয়ে গেছেন কত শান হয়ে গেছেন ইসবা আলাইসালাম কিন্তু তিনি নিজে গর্বিত নন তিনি নিজে আল্লাহর কাছে ছোট হয়ে নিজেকে মাথা নত করে দিয়ে আল্লাহ কাছে ফরিয়াদ করছেন এই মুহূর্তে আপনি আমাকে কত কিছু দিলেন আপনি আমাকে একেবারে এই রাজত্ব দিলেন ক্ষমতা দিয়ে দিলেন ব্যাসের শাসন কর্তা বানিয়ে দিলেন আর আমাকে আপনি স্বপ্নের ব্যাখ্যা বোঝার জ্ঞান দান করেছেন তা আপনি অনেককে দেননি একমাত্র আপন জন যার উপরে আমি রিলাই করতে পারি নির্ভর করতে পারি হে আল্লাহ আপনি কত মেহেরবান আমাকে কত দিলেন আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন কতদিন পরে মা সঙ্গে দেখা হলো ভাইদের সঙ্গে সবাইকে মিলে এখানে নিয়ে আসা হলো কোনো কোন রেওয়াজ এসছে যে প্রায় বছর ওনারা পরিবার থেকে তিনি দূরে ছিলেন কুয়ায় ফেলে দেওয়া থেকে শুরু করে দাস হিসাবে বিক্রি হয়ে শুরু করে রাজ পরিবারে এসে পালিতে লালিতে পালিত হওয়া থেকে শুরু করে ইস আলাইসাল্লামের সঙ্গে মা বাবা দেখা হলো আঠারো বৎসর পরে এরপরে আঠারো বছর পরে দেখার পরে কোন কোন আহলে কিতাবের ইহুদিদের রেওয়ায়তে আসছে তারা বলে চল্লিশ বছর পরে দেখা হয়েছে কিন্তু আহ ইসলামিক ঐতিহাসিকগণ তাদের বিভিন্ন সোর্সে তারা ধারণা করেছেন এটা আঠারো বছর পরে এরপরে যখন তিনি মিলিত হলেন তাদের সঙ্গে মিশর দেশে এসে ইয়াকুব আল ইসলাম সহ ইয়াকুব আল্লাহ সাল্লাম কতদিন ইসুফ আলাহিসাম সঙ্গে বেঁচে ছিলেন সতেরো বছর বেঁচে থাকেন বলে বেঁচে ছিলেন বলে কোনো কোনো রেওয়া পাওয়া যায় একসঙ্গে বাপ বেটা সবাই মিলে সতেরো বছর বসবাস করার পরে ইয়াকুব আল্লাহ ইন্ত ওনারা যখন মিশরে প্রবেশ করলেন ফিলিস্তিন থেকে বনি ইসরায়েলের এই গ্রুপটি ইয়াহা নাম সেও এক ইয়াকুব আল্লাহ ছেলে সহ মোট ছেলে বেনিয়ামিন সহ ইসুফ আলাহ ইসলাম হলেন নম্বর সব মিলে ওনারা যখন গ্রাম থেকে ফিলিস্তিন থেকে মিশরে আসেন তখন নাম্বার তাদের কত ছিল ভাই ভাই সব মিলে নাম্বার তখন কাবির হুম তাদের প্রায় ছিয়াশি জন ফিলিস্তিন থেকে মিশরে এসেছিলেন ইস সালামের কাছে এবং এখানে তারা অনেকদিন থাকলেন থাকতে থাকতে বনি ইসরায়েলের এই অনেক লোক সংখ্যা বেড়ে গেল বাড়তে বাড়তে বাড়তে বাড়তে পরবর্তী পর্যায়ে ফেরাউন আসলো মিশরে আল্লাহ সময় তারপরে তখন ওনাদের কি অবস্থা হল মিশর থেকে চলে যেতে হল ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মারলেন ওই যে সফর করে জার্নি করে আবার ফিলিস্তিনে গেলেন ওই সময় ওনাদের নাম্বার কত ছিল সিয়াশি জন বাড়তে বাড়তে ওনাদের নাম্বার হয়ে যায় তখন সিদ্ধ মেয়াদে আলফ ছয় লক্ষের উপরে ওনাদের নাম্বার ছিল তখন মিশরে আসছিলেন সিয়াশি জন বেঝা যখন গেলেন মিশর থেকে হাত থেকে বাঁচার জন্য কিছু কমপ্লিট হয়ে গেল পিতা মাতা সবাইকে পেলেন তারপরে তিনি আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করলেন এই আয়াতের মধ্যে সর্বশেষে তিনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে মুসলিম হিসাবে আপনি মৃত্যু দান করেন আর আছি কোন নবীরা এরকম ফিল করে বসে থাকেন এই ফিলিং যদি কারো আসে আমি অনেক বড় তাহলে তিনি নবী হওয়ার উপযুক্ত থাকে না না জল মুতাকি অলিয়া উলিয়ার পর্যায়ে লেবে গেলেও উনি যদি মনে করেন আমি বড় বুঝর্গ হয়ে গেছি তাহলে এটা ছোট মনে করতেন ইসব আল্লাহামের কাহিনী আল্লাহালা শেষ করলেন একশো এক নম্বর আয়াতে একশো দুই নম্বর আয়াতে আল্লাহতালা বলছেন ওমা কুন্তলা দেুম ওহম ইয়াম করবিহাম্মদ সাল্লা আপনার কাছে এতক্ষণ যে কাহিনী বললাম কিসসা বললাম ইস কিসা কিসে এত ইতিহাস বললাম এটা হল মিন আমা ইল এগুলো সব গাইবের খবর নু ইলাইকা এগুলো আপনার কাছে ওহি করে আমি নাজরি করেছি ওমা কুন্তলা দেই হিম ইদ আজমাউ আমরা হুম ওহম তারা দেখা ষড়যন্ত্র করছিল এগুলো কিছুই তো আপনি দেখেন না আপনি সেখানে ছিলেন না কেন আল্লাহ তালা এই কথা বললেন রসুল উল্লাহ সাল সাল্লামকে সেই প্রসঙ্গে বাকি সামনের আয়াতগুলো এর সঙ্গে সম্পৃক্ত সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো অবিল্লাহ